দুষ্টু দেখে যে এই ঢেঙ্গা দেখছে যে এরকম একটা জটা ঝুলছে তো তখন ঢাঙ্গা বলছে উল্টে তুমি আমায় হনুমান দেখাচ্ছ ওটা হনুমান ওই তো লেজ তোমার পেছনে টর্চটা জ্বালো ঢেঙ্গা তাই তো এ তো ল্যাজ না তো এত বিটিলের বিনুনি বলে মনে হচ্ছে বলে ও সেই ওর টর্চটা ও টর্চটা এমনিতে জলে না ওটাকে ঠুকতে হয় এখানে ঠোকে এখানে ঠুকে গাছের গোড়ায় ঠোকে চেঁচুর দিকে ধরে আর বলতে থাকে কিছুতে জ্বলছে না বলে আর এই হয়েছে তোমার এক টর্চ যন্ত্র তোমারে দিয়েছেন গোটে পাঞ্চে প্রধান পেছনে গুঁতো না মারলে ফোটে না দেখো লোকটাকে দেখতে পায়। থমকে দাঁড়ায় দুষ্টু খুব লজ্জায় ওখান থেকে বলতে থাকে আমি ঢ্যাগা আমি দুষ্টু চকু বলে তুষ্টু ঢেঙা সাধু চকু বলে সাতু সাধু আমি জ্যাটাদের খবর ঢ্যাঙা আমার সেই পঙ্গু ছেলীটার বড্ড অসুখ আমার ছেড়িয়ে দাও ঢ্যাঙা চকু বলে এই কোনো কথায় ছাড়বে না আমি জাটাদের বলিয়ে দেব ওই দেখো ওর কা হাতে দেখো কি দেখতে পারছো ক্যাটাল ধরিয়ে রাখো আমি তারা ছেড়েই দিতু কিন্তু তোমার আমি ছাড়বো না একদিন তোমারই আমি সাধু জেনেছি। আর তোমার পেটে এত এত সালা এত ঢ্যা নিচে থেকে খোঁচা মারছে এই সময় গাছের যে মালিক ওই তিন জ্যাঠার বড় জ্যাঠা প্রৌঢ়ুর উপরে কাপড় তোলা করে চোরটাকে দেখতে চেষ্টা করে তুষ্ট ওখান থেকে ডাকে বলো জ্যাঠা ঢেঙ্গা বলে ধরেছি বড় জ্যাঠা বামাল ওর হাতে কি এটা আপনার গাছের ক্যাটাল ডেঙ্গা বলে তবে মারের চোটে স্বীকার করলো শালা তুলসী বনের একদিন তুমি বোকা বানাচ্ছ বগল কামাই তোমার ঘোরাবো দুষ্টু বলে বিশ্বাস করেন বেন এই ক্যাটাল আমি ছিঁড়িনি ডেঙ্গা না তোর হাতে এলো কি করিয়ে হ্যাঁ ক্যাটাল তোমার বাপের পোসা বেড়াল কই আমার হাতে আসে ক্যাটাল তুষ্টু তখন গাছ থেকে নেমে আসে আমার মেয়েটা পড়ি ফলটা চুরি করিয়েছিল আমি গাছে উঠেছিলাম বেজে রাখছি আমার ছেলেটা মুখে রক্ত খুব আস্তে আস্তে বলে দেবো চড়ে দেবা চক্র বলে তুই একটা সাধু লোক হ্যাঁ তোর যদি মান যায় সে তোর যে মান যায় এ তো আমি চাইনি আমার কাছে উঠেছ তুষ্টি বলে কিন্তু আমি তো চুরি করিনি করতে উঠেনি চক্র বলে তুমি চুরি করতে উঠেছো কি হাওয়া খেতে উঠেছো কি গাছে বসে তুমি প্রাকৃতিক কার্য করতে উঠেছো সেটা কোনো কথা নয় কথা হলো তুমি উঠেছো এবং তুমি দূর কলে ধরা পড়েছ হ্যাঁ লিখে দাও বলে নাও কিন্তু সাধু না দিলে তুমি চোর দাও লিখে দাও তুমি সাধু না দিলে তুমি চোর দাও দেখো কিন্তু বড়জাটা তাহলে তুমি চোর তাহলে তো আমি ঠাঙ্গাবো আমি তো করিনি আমি তো তুমি করনি কিন্তু এখন তুমি আমার হাতে করেছো আমার চাই বহুবার আমি হাতে দিয়ে গেছি আমি পারিনি তুষ্টু কিন্তু আমার ওই কুড়িয়ে ঘর এক চিল আপনি কি করবেন আপনার তো কতই আছে ওই চৌকিদারটা বলে হ্যাঁ আপনার তো কতই আছে চোপ আমার যতই থাকার রয়েছে। এই না হবে না এর বাজার দর বাড়বে না একটা একটা করিয়ে সমস্ত মুচি আমি উৎখাত করব। চলো আমার ঘরে চলো তুমি টিপসাপ দেবো টিপসাপ নেব তুষ্ট বলে না ভগবান জানে আমি আপনার কোনো ক্ষতি করিনি চৌকিদারটা বলে হ্যাঁ আপনার কোনো তোর লাঠি তোর লাঠি তোর মার বাড়ি বাড়ি মার মাথা বড় যাটা তাহলে তুমি লিখে দাও না তাহলে আমি তোমার হেনস্থা করব তোমার আমি হাট খোলায় ফেলে বলো তুমি লিখে দেবো বলো না এরকম যখন করছে ওকে ফেলে এই সময় ওদের যে মেঝো ভাইটা এরম মোটা গোটা শরীর নিয়ে হাঁপাতে হাফাতে সে আসে খবরদার খবরদার খবরদার দুষ্টু বলে মেঝো দেখটা একই আবার গাছে উঠে বস থাক যা ওর যেখানে বসেছিল ওখানে বসবে যা গিয়ে ওঠ আমি বলছি ওর উপরে উঠে বস তখন তুষ্টু বলে দয়া করেন আপনারা দয়া করেন ও ঠিক থাকে ও ঠিক আছে চক্কর বলে তুই আমার তুই আমার ধরা চোখ ছেড়ে দিচ্ছিস গদা গদা বলে তোমার নয় চক্র কি নয় চোর তোমার নয় গাছের গোড়ায় ফসফেট সার মারছি ইউরিয়া মারছি রক্ষণাবেক্ষণের জন্য চৌকিদার পুষছি আর গাছ হয়ে গেল তোমার তোমায় দিতে বলেছিল ফসফেট চক্রধর দেব না আরে গাছের আগা শুকিয়ে যাচ্ছে আমি তোলা দিয়ে ফসপেট মারব না আশ্চর্যকে বলে চৌকিদার বলে আগে কারচোর নামাবো আপনার না এনার গদাধার বলে কুইট কুইট কুইট মাই গাছতলা আমার চোর এবার আমি ধরবো তারপরে আমি ওকে তোমার চক নয় চোর আমার কথা বলে আমার চোর চুপ করুই কারোর তুষ্টু গাছের ওখান থেকে বসে বিকট কান্না আমি চোর না ধন্য তো কই আমি চোর না এই সময় ওদের ছোট ভাই তিন ভাই তো ছোট ভাইটা সিগারেট টানতে টানতে টালে কে কে কে বলছে কে একটা শোষিত নিপীড়িত সর্বহারাবাদা সর্বহারা কাজিয়াটা আপনি মিটিয়ে দেন তো ছোট চাটা চক্রধর বলে আর কি আছে গাছ আমার বাবা মশাই আমারে দিয়ে গেছে দিয়ে গেছেন চক্রধর কেন মনে নেই অন্তিমকালে বাবা মশাই আমার মায়ের কাছে ডেকে বলেছিলেন ছেলে গদাধরের জন্য রইল চকরধর বাবা মশাই তোমার মায়ের গলা জড়িয়ে ধরে ছিল কি জড়িয়ে ধরেনি সেটা কথা নয় কথা হলো যখন বাবা মশাই তোমার ধরেছিল তখন তুমি সেখানে কি করছিলে থাকতে বাবা মশাই আমার মাকে ঘরে এনেছিলেন কেন চক্রদর বিলাসী মানুষ ছিলেন এনেছিলেন তা বলে বাপের একটা চিত্ত তো আজ আমরা বড় করে দেখতে পার তারপরে এই প্রতিক্রিয়াশীল খর দুটোকে কি করে চক্রধর দুটো বললো ধ্বজাধর বলে আমার ন্যায্য না যা তোমরা দুই অগ্রজ মেরে খাচ্ছ তার অধিকার আমি ছিনিয়ে নেব। চক্রধর কিসের অধিকার এ গাছের পরে তোর অন্তত কোন দাবি থাকতে পারে না তোর মা বাপের বলেধর বোঝো তোমাদের কি কর্মসূচি নিয়ে আমাদের কনিষ্ঠ ভ্রাতা ইলেকশনে নেমেছে ধ্বজর বলে কর্মসূচি আমার একটাই গণধলায় গদধর দাদাদের কি দোলাই দিবি ধ্বজর বলে দাদা আমি ছিঁড়ে ফেলব, তুই শুধু আমার হাতটা শক্ত কর আর তোদের মুচি পাড়ার ভোট গুলো আমি পাই চক্রধর তখন বলে তাই বল আরাম দাদা মুচি পাবার সেটা আর একটা খচর তবু আমি তার মাকব গর বলে পোস্টার সেটেছে বাবলাদার ছেলেদের দিয়ে আমাদের দেওয়ালের গায়ে পোস্টার সেটা চক মাত্র সেদিন আমি রং করলাম এর মধ্যে পোস্টার চল তো ঢাকা আয় বলে দুই ভাই ছোট ঢেঙ্গাও ছোটে ছোট ভাইটা বলে ছিঁড়বে না চৌকিদারটা সেটা না পেরে বলে চোরটা তো গাছে বসে আছে এটা চোর তখন সকলের খেয়াল হয়েছে চোরটা বসে রয়েছে তখন আবার সকলে ঠেলতে থাকে নামিয়ে আমাই দে দে আমায় দে বলে চৌকিদারকে ঠেলে গাছে তুলছে আমায় দে আমায় দেয় করতে করতে বিপন্ন ঢেঙ্গাকে সবাই মিলে করে গাছের পৌঁছে দেয় ঢেঙা গাছের উপরে তাকিয়ে হঠাৎ আর্তনাদ করে ওঠে। সময় নিরালম্ব পা দুটো ঝুলছে পা দুটোর ঢেঙ্গা চিৎকার করে বলে যে গলায় দড়ি দিয়েছে গো দুটো পা ঝুলছে সকলে হতবম্ব। নিজেই ফেসে যাবে ঢেঙ্গা বলে চক্রধর বলে আমি কেন যারা রাইট নিয়ে রাইট ফালাতে এসেছে তারা সামলা চক্রধর কাঁঠালটা নিয়ে যায় গদাধর হঠাৎ বলে না না না এই আমি কেন আমি তরে ভাবলাম চোরটা রে বলে কাঁদতে থাকে তরে আমি কেন চোরটা ভাবলাম রে ভেঙে পড়ে কান্নায় ধ্বজাধরের মাথায় কোনো মতলব এসেছে ছোট ভাইটার দেখে হঠাৎ সে দ্রুত বেগে ছুটে একদিকে বেরিয়ে চলে যায় মেজ ভাইটাও একটু সন্দেহ করে ছোট ভাইটার পেছনে ধাওয়া করে ঢেঙা একা একা গাছতলাটায় কাঁদতে থাকে জ্যান্ত মানুষটারে আমি কেন নামতে দিলুম না রে কেন আমি ওরে চোর সাধু মানুষটারে তুষ্টু রে তুই সাধু সাধু সাধু ঢ্যাগা ছটফট করে গাছতলায় কাঁদতে থাকে অন্ধকার চারদিকে শেয়ালগুলো ডাকছে হঠাৎ ঢ্যাগা দেখে যে কোনো লোকজন আর সামনে নেই ও চক্রধারের পথে বেরিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে বেরিয়ে যখন চলে যায় শুধু টা ফাঁকা ওই পাড়ি তখন স্টেজটা একদম ফাঁকা পা দুটো চুলছে খালি লাইটটা রয়েছে আস্তে আস্তে ঝোপের মধ্যে থেকে শেয়াল দুটো বেঁধে আসে শূন্য বাগানে কুন্ডুদের কাঁঠাল গাছে তুষ্টু চামারের পা দুটো দুলছে বুড়ো শেয়ালটা কাঁদতে কাঁদতে ঠুকে বুড়ো শেয়ালটা কাঁদতে কাঁদতে উহ হু হু হু পেছনে পেছনে আসছে খুব লেগেছে হ্যাঁ দেখছে ল্যাজ ধরে আছি কোন পাটায় লাগলো তোর লেজে লেগেছে গুলোটা বলে লাগবে না বাঁশের বাড়ি দিয়ে মারলো ইস কম্বটা প্রায় ক্লিয়ার করে এনে ফেলেছি ছেলেটাকে আমি ধরে টানতে যাবো কত থেকে উড়ে এলো ওই সুড়িটা ওই নয় মারলো লাঠির বাড়ি কিন্তু মারলে লাগে আমার লেগেছে ল্যাশ তো শরীরের একটা অংশ নাকি লাগবে না কেন কিন্তু লেজে তো হার্ট নেই তো স্প্রিং বলে ওই ল্যাশটা ধরতে যায় ই করে ওঠে ওঠে আমায় খুব লেচছে ম্যাচছে দুদিনের ছেড়তে পারিস না বাড়িয়ে ছুটে গেলি কেন ছুটবো না তখন আর ধৈর্য রাখা যায় ওর দূর সব ফাঁকা লোকজন নেই পঙ্গু ছেলেটা বেহুশ হয়ে রয়েছে টাটকা রক্ত টাটকা প্রোটিন আর তোর উপরে তখন নির্ভর করে বসে থাকে যায় যখন থাকে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কেউ নাই বলে উ করে থাকে। বলে নে এখন বসে বসে লেজ কামড়া ঘাটের মরা হঠাৎ বুড়োটা এরকম কাঁদতে কাঁদে ওপরের দিকে তাকিয়ে ওই পাহা দুটো দেখি হঠাৎ রোমাঞ্চিত হতে তাকায় দেখে বুড়োটা বলে গলায় দড়ি বাচ্চা বলে অক্কা ফক্কা বুড়ো বলে ছক্কা হুক্কা বলে তুষ্টু নিজের গলায় নিজেই দিল দড়ি হৃদয় জ্বালা হৃদয়ে জ্বালা হৃদয় জ্বালা ক্যাসা জ্বালা আরে বহুত জ্বালা ঝালা পালা জ্বালা তো বুড়ো নেই বুড়ো বলে ব্যাটা নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে হুক্কার চোখ চকচক করে ওঠে গুয়ারে গুয়া বলে তোফা ভোজটা হবে রে দুটো শেয়াল দুজনকে জড়িয়ে ধরে গান আরম্ভ করে নিজেই মরে বেটা আজ দিল ভোজের ডাক তারপরে আবার সুরটা পাল্টা বলে চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাবুর বাগানে আরে ওলি কুসুম কলি লুডুবো যত নেই বলে দুজনে গান গাইতে থাকে দুটো হ্যাঁ দুই শেয়াল গান গাইছে এই সময় ওই বড় ভাই চক্রধর ঢুকলো ওই একে চৌকিদারটাকে নিয়ে ঢুকলো শিয়াল দুটো লাফিয়ে মধ্যে চলে গেল চক্রিদারটাকে নিয়ে কাঁদিস নে একটা মানুষের জন্য কতক্ষণ কাঁদবি চুপ চুপ চুপ ঢের কান্নাকাটি হয়েছে আরে বাবা যেখানে যার মৃত্যু বিদা লিখেছে তুস্টুর লিখেছে অন্তরিক্ষে তাই মরেছে বস তুই মুড়িটা পাহারা দে রাত বাড়লে আমি আসছি খাতা পত্র নিয়ে আসছি খাতা কিসের খাতা বন্ধকির খাতা মুড়িটা টিপছাপ নিতে হবে না টিপছাপত্র গুলো সুদে আসলে মিটিয়ে না দিলে পরবারে গিয়ে তো শান্তি পাবে না ডেঙ্গা বলে কিসের দেনা তুষ্টু না খেয়ে মরেছে তবু কারো হাতে কারো একটা পয়সা ফাঁকি দেয়নি কারো কাছে হাত নি। চক্রধর বলে আরে যে দেনাটা করেনি সেই দেনাটাই তো করাবো করাবো বুঝতে পারলি না। মণিটার এইখানটা একটু কালি মাখাবো আর আমার ওই বন্ধকের খাতায় একটা ছাপ নেব কি লেখা থাকবে জানিস তুষ্টু চামার তার জীবৎ দশায় তার ভিটে মাটি আমার কাছে বন্ধক রেখে গেছে পুরো তিন হাজার টাকায় ঠেঙ্গা বলে তিন হাজার টাকা চক্রধর শুদ্ধে পারবে তার মেয়ে কি করে পারবে তাহলে শকুনি কারে কি বলছিস তোমারে ভেবেছো কি তুমি জ্যান্ত মানুষেরা বাঁশ দাও বলে মরা মানুষেরও দেওয়া তাও আমার কারেনা তুস্টুরে লাশ ঝুলছে চৌকিদারের লাঠি তার মাথায় পড়বে সে যে চকর থাকে আরে শালা ডাল রুটি খাইয়ে তো আমি একটা গিরগিটি পুষেছি হ্যাঁ আমারই খেয়ে বেঁচে আছে আর আমারই সামনে চৌকিদারই করছে আমি যদি তোর ডাল রুটি বন্ধ করে দিবি কি খাবে তুই ঢেঙা চৌকিদার ঠিক করে দেন শোকের কালে মানুষের মুখে ঠিক থাকে না চকর শোক পিসের শোক রে তোদের ঘরে লোকজন তো আজ মরছে কাল মরছে যখন তখন মরছে শোক ফোক কোন কথা না গালা গাল দেবার তুই আমারে এই গালাগালটা দিয়েছিস আমি এক ক্লাসে পড়েছি হ্যাঁ বল কত রকম গুপ্ত কাজ আমরা দুজনে করেছি আমি তোর কাছে শিখেছি তুই আমার কাছে শিখেছিস আর তুই আমার এই কথা বলছিস চক্রধর আইনতো তোর সাক্ষী খুব দত্তব্য ঢেঙ্গা পারবো না তুষ্টুরের নিয়ে আমি চুরি করতে পারবো না পারবি না এক কথা না আর একটু রাত আছে। আমি আসছি তাড়ি খাবি চক্রধার বেরিয়ে যায় তান্ত্রিকের গলাটা শোনা যায় মা মা ঢেঙ্গা একা ওই মরাটার নিচে চুপ করে বসে আছে হঠাৎ মেঝো ভাইটা ঠোকে এখানে কি হচ্ছে মেঝোজাটা চৌকিদার হয়ে এইসব মতলব করা হচ্ছে আমি কিছু জানি বড়জাটা বললে বড়োজাটা বললে ন্যাকা তুমি ধোয়া তুলছি যখন কাঠ গড়ায় দাঁড়াতে হবে উকিলে জেরা করবে তখন বলবে বড়জাটা বললে বুড়ো জেল কেটে মরবি বেটা আপনি আমার এই বাঁচান পালা এখান থেকে পালা শিখি পালা কিন্তু বড়জাটা মেচোজাটা সব জাটা মেচো জাটার কাছে না বলে দশটা মেচোজাটা টাকা দুটো ধর কিছু হবে না যা যা চলে যায় এখান থেকে ঢ্যা আস্তে আস্তে চলে যায় গদাধ বলতে থাকি আমি বুঝেছি তখনই বুঝেছি শয়তানের বাচ্চা দুটো এ লাশ ছাড়বে না ঠিক ঝাঁপিয়ে পড়বে তা আমিও ছাড়ব না গাছ আমার লাশ আমার ভোর চারটের আগাতে হঠাৎ বস্তা বন্দী হয়ে মালগাড়িতে চেপে তুষ্টু যাবে শহরে মেচে যারটা চলে যাচ্ছে হঠাৎ ওই চৌকিদারটা মুখ বাড়ায় লাশ নিয়ে আপনি কি করবেন আবার চলে যায় কি করব লাশ নিয়ে আমি চলে যায়। এই সময় হঠাৎ একটা গাছের উপরে কান্না শোনা যায় কাঁদতে কাঁদতে তুষ্টুর মুখটা দুটো ডালের ফাঁকে দেখা যায় বিরাট জোরে কাঁদছে ভগবান আমার এ আমি কি করব বলি দাও আমি তো মরিনি এর আমার মরা নেবে কিন্তু আমি তো মরিনি ওরা আমারে চোর বলে ধরেছে ছাড়বে না ঠাঙ্গাবে। আমার দুর্নাম লোকবে ভিটে মাটি কেড়িয়ে নেবে দলিটারে গলায় জড়াইয়ে আত্মহত্যার ভান করলাম ভেবেছিলাম ওদের দয়া হবে আমারে নামায়ে চকে মুখে জলের ঝাপটা দিয়ে ঘরে পাঠাবে আমি বুঝতে পারিনি আমার মরাটার উপরেই ওরা ঝাঁপিয়ে পড়বে এখন আমি কি করব আমি আমি পালাই হ্যাঁ হ্যাঁ আমি পালাই এই যখন জেগে উঠেছে ও তখন শিয়াল দুটো এসে দাঁড়িয়েছে শিয়াল দুটো বুড়ো শিয়ালটার কি বুদ্ধি আসে কত বড় ছাগল দেখা কই একবার আত্মহত্যার ভান করলো এখন সেই মানুষ হেঁটে বাড়ি যাবে এতে লোকে কি বুঝবে কি বুঝবে মরে গেলেও আত্মহত্যা না করে ছাড়তুম না তুষ্টু যা অবস্থা উঠে বলতে থাকে যা অবস্থা এখন তো নিজ হইতে নামারও আমার উপায় নেই বাচ্চাটা ছুটে গিয়ে বলেছে হ্যাঁ জিপ বেরিয়ে পড়েছে এইবার মোধায় মরেছে বুড়োটা বলে মরবেই তো কেমন প্ররচনাটা দিলুম প্ররচনা কিরে ওই যে মরবে না তাকে মরার প্রচনা মস্তানের দের সঙ্গে ওই ছোট ভাই ঠকে ধজাধকে ওই মস্তান দুটোর নাম হচ্ছে পলাশ এবং নত্য মস্তান না ভদ্র দুটো ছেলে পলাশ আর নেত্য ওদের লাটিতে। নেতা বাবলা মুখুজ্জে ঢোকে বাবলা মুখুজ্জে হচ্ছে একটু বয়স লোক এই ষাটের কাছাকাছি কিন্তু সেই ষাট বছরের মাস্তান আর কি বেশ গাঁটটা গোট্টা এই যে দাদা এসে গেছে দাদা এসে গেছে তখন বাবলা মুখুজ্জে বলে ওই ছোট ভাইটাকে জড়িয়ে জিতে গেছো তুমি ধ্বজা দা টেকো ব্রহ্মের বাপের হিম্মত নেই তোমায় ল্যাং মেরে বসায় পাঞ্চেত প্রধান তোমার মাদা ছোট বলে আরে টেকো সিটিং প্রধান ঘোড়া ছুয়েছি ফোটো ফিনিশ করে বেরিয়ে চলে গেছে ধজু তোমার ফিউচার ওই লাশ ধ্বজা বলে ফিউচার লাশ বাবলা তবে লাশ চাই ধু লাশ চাই ইলেকশনে যে পার্টি যত লাশে নিয়ে বেড়াতে পারবে তার পেছনে ততিনেশন করতে পারবে বাবলা বলে সেই লাশ যখন তুমি পেয়ে গেছো দাদা কাল সকালে মিছিল হবে মিছিল দশ লোক চাই পাবে গ্রাম বান্ধ হবে হাট বাজার চার্জ সব বান্ধব বাবলা বলে আরে গাঁয়ের মা বন্ধের কাল চুল ধ্বজেধর কুন্ডুর সমর্থক তুষ্টু চামারকে হত্যা করে ধ্বজাধার বলে ডেফিনেটলি তুষ্টু আমার আমার সমর্থক ভাই দেখো এখনো আমার চটিতে তুষ্টুর হাতে তাপি লেগে আছে বলে পায়ের চটিটা খুলে ধারে। বাবলা বলে ওটা পকেটে রেখে দাও পরে দরকার পড়বে আর পকেট থেকে ক্যাশ বার করতো কত লাগবে বাবলা বলে হিসেব হয়েছে পলাশ পলাশ বলে দেড়শো বাঁশ ধজা বলে দেড়শো বাঁশ পলাশ বলে হ্যাঁ লাশ নামাতে হবে দেড়শো বাঁশ কিনতে হবে আরে একটা লাশ নামাতে দেড়শো বাঁশ বাবলা বলে আরে মাচা বাঁধা হবে ধজু বাগান জুড়ে হবে প্যান্ডেল দেখো না কাল টেকোর টাকা না ঘামিয়ে দিই ধ্বজ বলে ছাতা ধ্বজর ছাতা মানে ছাতা হ্যাঁ ছাতা কি বলছে বাবুলা তো ছাতা কি কমবে লাগবে বাবুলা বলে হ্যাটা নারনে সিন্নি পড়ছিস ছাতা কি কমবে লাগবে রে শোক মিছিলে ছাতা কি কাজে লাগে জ্যোষ্ঠী মাসে বলে আরে দাদা ব্যাজ যাবে ব্যাজ যাবে মিছিল যারা